আত্মার ঘোরা সুর ছন্দ গান কবিতা মানুষের বেঁচে থাকার প্রেরণা হজরত দাউদ আলহিস্লামের কণ্ঠে পৃথিবী শুনেছিল মানবতার বাণী শান্তিপ্রিয় পৃথিবী গড়তে নবী করিম সাল্লাহ সাল্লাম কবি শিল্পীদের জায়গা করে দিয়েছিলেন মসজিদের নববিতে প্রিয় সাহাবিদের কণ্ঠেও শোনা গেছে সুরের ধ্বনি প্রেরণায় আমরাও উজ্জীবিত হই তবে কালের পরিবর্তে মানুষ আজ ধাবিত হচ্ছে অসভ্যতা নগ্নতা অশ্লীলতা তথা অপসংস্কৃতির দিকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে আগামীর প্রজন্ম অধপ্রতিত প্রজন্মকে এ সাংস্কৃতিক কাফেলায় পথচলার প্রথম মাইল ফলক বাংলার মাটি তরুণ গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী জিয়াউদ্দিন আলাজাদের প্রথম পরিবেশনা বাংলার মাটি